اللہ رب اللہ علمار مہان ربین کے چود شت ایکچلس ہجری سنچے جما دہ آسانیہ تاریخ الجما آدائ خود جماعہ سنارے আল্লাহ রবীন্দ্র আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকের খোবায় আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিষয়টি হলাদা অর্থাৎ কোন ব্যক্তি যখন সাক্ষ্য দিবে লাহ মুহম্মদ রসৌর এই সাক্ষ্য দিতে গেলে शर्त रही पावा गा पाँच हजार हजार बार लाइलाद रसल ला बोलते जिकिर करते करते परिषद क्यों इमानदार होते তিনি মুমিন হতে পারবেন না মুসলিম হতে পারবেন না এজন্য আমরা যারা আজকে খোদবা শুনতে এসেছি এবং যারা এই দেশের মুসলিম আমরা সবাই লা মোহাম্মদ রসৌরুল্লাহ এটি আমরা সাক্ষ্য দিয়ে থাকি এবং এটাতে আমরা সবাই মুমিন মনে করে থাকি কিন্তু সাথে সাথে এই জিনিসটা আমাদের অনেকেরই অজানা शर्त शर्तगुल देमिन ना मुस्लिम नाह आज के शर्त गलो संक्षेपे आलोचना कर चेष्टा करब इनशाला सम्मानित मुसलियन कर प्रथम की जिन इमान मौलिक संज्ञार मध्य कई कई अंशर समन्वय आहलुसुल्हल जम दृष्ट इमान तीन टी जिन समन्वयन একটি হলো তাজদিক ও কালভ এটাকে বলা হয় তিক বেল জানান। অন্তরের দ্বারা কালভের দ্বারা বিশ্বাস করা কারণ বিশ্বাসের জায়গাটা হল কাল কালভের মাধ্যমে বিশ্বাস করতে হয় সত্যায়ন করতে হয় তাজদিক করতে হয় এটা হলো ইমানের প্রথম উপাদান মৌলিক বিষয় তাজদিক এ বেল কালভ এরপরে অন্তরে যে জিনিসটি আমি বিশ্বাস করলাম সেই বিষয়টির দিতে হবে, সাক্ষ্য দিতে হবে মৌখিক ভাবে এটার স্বীকৃতি দিতে হবে, ঘোষণা দিতে হবে অন্তরে লুকাইতে রাখলে সে ইমানদার নয় লুকাইত জিনিসটিকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে সাক্ষ্য দিতে হবে তৃতীয় যে বিষয়টি সেটি হল ওয়াল আমল বিল জাওয়ারেহ श्वास करलम जे विषय टी संग प्रत्यंगे मध्यम वास्तव में कार्यक्रम रूपायन करते बना जवारेल बिल अर्थात इस्लाम गुके इो के अर्थात तीन जिन जो हमारे तीन टी ती अनुपस्थित थेपूर्ण मुमिन हन ना आहलुस जमतर मते प्रथम दुटी তাজদিকে বিল কাল এবং অর্থাৎ অন্তরে বিশ্বাস এবং সাক্ষ্য দেওয়া এই দুটি হলো ইমানের একেবারে মৌলিক মানে এমন রোকন এমন উপাদান এমন স্তর দুটি যে এই দুটির একটাতে বৃন্দমাত্র সমস্যা থাকলে তিনি আর ইমানে ইমানেই থাকে না কিন্তু আমন বিল যাওয়ারে रोकनना यह दुटार मल बिल कानल बिल जवारे तीन टी जिन मध्य हल वा सुरुतपूर्ण विषय नबी सलम समय तीन धरण मानसे एक मानसार अंतरे विश्वास करा छो काश्स नाख दे नाई तमो कर আরেক ধরনের মানুষ ছিল যারা অন্তরে বিশ্বাস করেছে কিন্তু মুখে স্বীকৃতি দেয় নাই যেমন আবু তো আলেব আবু তালেব অন্তর থেকে জানত যে ইসলাম হক নবী সাল্লা ইসলাম হক কিন্তু আবু তালেবকে যখন নবী সাল্লা ইসলাম বলছেন আপনি লাহ ইহা বলেন লাহ ইল্লাহ স্বীকৃতি দেন কিন্তু আবু বলছে না মিলা স্বীকৃতি আমি না আমি আব্দুল মোতালে আমি আব্দুল মিল্লাতের উপরেই আছি। তাহলে এই লোকটা অন্তরের থেকে বিশ্বাস করেছে অন্তর থেকে জেনেছে যে ইসলাম হক মোহাম্মদ সাল ইসলাম হক এই সবকিছু সে অন্তরে বিশ্বাস করেছে কিন্তু সাক্ষ্য দিতে পারে নাই এই সাক্ষ্য না দেওয়ার কারণে সে ইমান দাঁড় হইতে পারে নাই সে মুমিনের অন্তর্ভুক্ত হয়নি তাহলে এই সাক্ষ্যটা সাহা দাটা খুবই গুরুত্বপূর্ণ জরুরি একটা বিষয় এজন্য একজন দায়ীকে আল্লাহ রিখিয়েছেন যে তিনি বলবেন ওয়া কাওলাম মিনাল মুসলিম সবসময় আমল সোয়ালেহ করেন সাথে সাথে তিনি বলেন যে আমি একজন মুসলিম তাহলে মুসলিম घोषणा देख देर जरूरी विषय लुके मुस्लिम दावी आहलुल हादी दूटी एक जिन ये भय पाए बला जा रही इमानी विषय गु प्रकाश करते जिन भय पानी इमान दार होते এই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ রসুল সাল্লা ইসলামের হাদিস সহি আট নম্বর হাদিস সহি মুসলিমের ১৬ নম্বর হাদিস আন ইবনে অমর রাহু বলেন বুনিয়াল ইসলামটা পাঁচটি বিষয়ের উপরে তার ভিত্তি তার রোকন তার আশাস স্থাপন করা হয়েছে এক নম্বরটা হলো শাহাদ আন্না মুহাম্মদাহ যিনি মুসলিম হবেন তার ইসলামের এক নম্বর রোকন হইল তাকে সাক্ষ্য দিতে হবে যে লাহ মুহম্মদাহ এই দুটি বিষয়ের সাক্ষ্য এটা ইসলামের এক নম্বর রোকন जिन्ह सठी भावनाम्बर इोकन सलाएमरा जेमन सलाकन आलत वजीब आज কোনো ব্যক্তি সলাৎ কায়ে করছে কিন্তু ঠিক এক নম্বর রোকন যেটা এটারও শর্ত আছে রোকন আছে এটার শর্ত যদি অনুপস্থিত থাকে তাহলে তার সারা জীবনে সাক্ষ্য দেওয়া হবে না আমরা নামাজের শর্ত নামাজের আহকাম যেভাবে বুঝি কিন্তু শাহাদ আছে এই বিষয়টা আমাদের জানা নাই এই দেশের শতকরা নিরানব্বই মুসলিমের এই শাহাদতে আল্লাহ ইল্লাহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ এটারও যে কিছু শর্ত আছে এটা এই বিষয়টা জানা থেকে বর্ণিত যেটি হাদিস জিবরিল আলহি সালাম নামে প্রসিদ্ধ জিবরিল আলহি সালাম আসলেন নবী সালকে সালাম দিলেন মানুষের আকৃতিতে এসে বসলেন কিছু প্রশ্ন করলেন সেখানে প্রথম প্রশ্নটি করেছেন আখবির ইসলাম আমাকে বলেন যে ইসলাম কাকে বলে ইসলাম কি জিনিস ইসলাম সম্পর্কে বর্ণনা দিন নবী সালাম বললেন আল ইসলাম এই দুটি বিষয়ের সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকারের হক মাবুদ নাই আর ইসলামে প্রবেশ করা যায় না তারপরে তুমি সলাৎ কায়েম করবে জাকাত আদায় করবে সিয়াম পালন করবে সামর্থ্য থাকলে তুমি হস করবে জিব্রিল আল্লাহ বললেন সদাক্তাহ আপনি একেবারে সঠিক কথাটা বলছেন এটা সঠিক তখন অনু বলছেন জানেন হয়ে গেলাম তিনি বলছেন সদাক্তা সম্মানিত মুসলিয়ান এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে সাক্ষ্য দেওয়ার বিষয়টা সাহায্য বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় देखे क्षेत्र विभिन्न क्षेत्र गुरु मूल कारण एक नम्बर रोकण ठीक करा इसमाम আমরা সলা নিয়ে যতটুকু চিন্তা করি জাকাত নিয়ে হজ নিয়ে সিয়াম নিয়ে ইমান নিয়ে ততটুকু চিন্তা ভাবনা করি নাই ইমানর যে আর আছে আহকাম আছে জরুরি কতগুলো জিনিস আছে এইগুলো জানারও চেষ্টা করিনি বোঝারও চেষ্টা করি নেই দাওয়াতেরও চেষ্টা করি না সম্মানিত আমরা আসি এবার ইসলামের এই যে এক এক নম্বর লা সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোন আবুধ নাই দুই নম্বর যে সাক্ষ্যটা সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ যে মুহাম্মদ সাল্লা সালাম আল্লাহ রবাহিনের রাসুল এটাকে আহালুল এলেমগন বলছেন যে তহিদের দুইটি রোকন আছে তাওহিদের দুইটি রোকন একটি রোকন হইল তাহিদুল এবাদাহ তাহিদুল মাবুদ মাবুদের তাওহিদ আরেকটা হইল তরি আরেকটা হলো তাওহিদুল তরিকাতে এবাদতের তরিকার তাওহিদ আমার কথাগুলো একটু জটিল তবে সহজে বোঝানোর চেষ্টা করব যে তাও দুই ভাগে বিভক্ত এবং এগুলা অনেকটুকু অনেকগুলো কথাই নতুন মানে আমরা সবসময় শুনি না আনকমন আর এগুলার মধ্যে বেশি রসকস থাকে না এগুলো বুঝার জিনিস এর জন্য এগুলো গভীর মনোযোগের সাথে চিন্তা ভাবনার সাথে বুঝতে হয় ইমানই বিষয়গুলো তাওহিদের বিষয়গুলো তাওহিদের রোকন হইল কয়টি বলছি দুইটি তাওহিত দুইটি একটা হলো আমি যে করব কার জন্য তিনি হইলেন আমার আগে ঠিক করতে হবে যে আমার মাবুদ কয়জন আমার মা কে এটা ঠিক করা হলো এক নম্বর রোকন তাহলে আমার মা বোধ খুঁজে পেয়ে গেছি তিনি হলেন লাবুদ আক যত মাবুদ আছে এগুলা সব নকল বেজাল দুই নম্বর একজনই হলেন আমার সত্যিকারের হক মাহবুদ এই মাবুদের এর তাওহিদ লাগবে যখনই আমি এই আল্লাহর আবাদত থেকে ডানে বামে একটু সরে যাব। তখন আমার মাবুদের এর তাওহিদ নষ্ট হয়ে যাবে আবার আরেকটা তাওহিদ আছে যেটাকে আমরা তাওহিদ মনে করি না এটা তাওহিদের একটা রোকন সেটা হল এবাদতটা যে আমি একমাত্র আল্লাহর করব আল্লাহ তাওহিদ মাবুদের তাওহিদ ঠিক করার সাথে সাথে আরেকটা তাওহিদ ঠিক করতে হবে সেটা হল তরিকা তো এবারতের তরিকার তাওহিত সিস্টেমের তাওহিদ যে আমি যে আল্লাহর আবাদতটা করবো এটা কোন তরিকায় করব কোন পদ্ধতিতে করব কোন সিস্টেম করব। এই এ করবো এই তরিকাটাই হল তরিকায় মোহাম্মদ রসুল্লাহ একটা মাত্র তরিকার বাহিরে গেলে ওই অবাদত আল্লাহ কবল করেন না তাহলে এটাও তাওহিদ এটা হলো এবাদতের তাওহিত আল্লাহর ক্ষেত্রে ক্ষেত্রে এটা হলো আর এটা হলো এবাদতের তরিকার তাওহিদ এটাকে আরেকটা বলা হয় এত্তেবার তাওহিত তাহলে এই এত্তেবার তাওহিদ যদি আমাদের ভিতরে থাকতো বা বুঝতাম একশো ছাব্বিশ তরিকার আবিষ্কার হইতো না আজকে আমরা বিভিন্ন তরিকা পালন করেও আমরা মনে করি আমার এ ঠিক আছে জিকির এটা সৃষ্টিয়া তরিকার জিকির এটা নকশবন্দিয়া তরিকার জিকির এটা তাহলে তরিকায় মুাম্মিক কোনটা এখানে আমরা ওই তরিকার তাওহিদ হারিয়ে ফেলেছি যদি তরিকার তাওহিদ বুঝতাম এতবার তাওহিদ বুঝতাম তাহলে সমগ্র পৃথিবীতে জিকিরের তরিকা থাকবে একটা সেটা তরিকায় মোহাম্মদ রাসুল্লাহ আলি সাল্লাম এই বিভিন্ন তরিকার আবাদত বিভিন্ন তরিকার বিভিন্ন ধরনের এবাদতের পদ্ধতি এটা আমাদের এতবার তাওহিতকে নষ্ট করে দেয় এই জন্য ইসলামের এক নম্বর রোকন হল শাহাদসৌলামের তরিকার বাহিরে পদ্ধতির বাহিরে আর কোন সুযোগ নাই আল্লাহ আলরানের একত্রিশ নম্বর আয় বলে দিয়েছেন কুল ইনকুন্ম তোমরা রবিন রসুল আপনি দু সমস্ত মানুষকে এই ঘোষণাটি দিয়ে দিন ইনকুম তুম তোহিব্লাহ যদি তোমরা আল্লাহ রবিন কে মোহ্বত করো এ মহব্বত কর মানে এবাদত কর কারণ এবাদতের এক নম্বর রোপন হলো মহব্বতাদতের তিনটা রোপন আছে একটা মোহব্বত একটা খাওফ একটা আর রাজা আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় আল্লাহর আশা এই তিনটার সমন্বয় একটা এবাদত হয় একটা অনুপস্থিত থাকলে এটা এবাদত হয় না यह सैफुल इलाम इमेस जेम्बत शुद्ध आल्ला मोहब्बत करा आशाओ करना भाने बस रेस মানে ভয় নাই আশাও নাই তারপরে বলে শুধু মহব্বত বয় নাই আশাও নাই এবং মাওলার মহব্বতের ব্যাপারে অতিরঞ্জন করেছে তারা থেকে বিচ্ছুত হয়ে গেছে আবার আরেক গরুপ শুধু আল্লাহকে ভয় করছে তারা বড় করে ফেলছে আল্লাহ বলছে পাক্তাও আইডিয়া হোমা হাত কাটো তারা বলে যে না এখানে হাত কাটলে হবে না হাত পর্যন্ত হাতকে পর্যন্ত আল্লাহ বলছে আইডিয়া হাত কাটো তাহলে হাত এখানে কাটলে হবে না হাত এখানে কাটতে হবে তারা কবিরা গুণা করলে বলছে যে আবার আরেকটা গ্রুপ ছিল যুগে যুগে মুর জিয়া এরা খালি আশা করে আল্লাহর মহব্বত নাই ভয় নেই এরও সাইফুল ইসলাম হক থেকে বিচ্ছুত হয়ে গেছে आज पृथ्वी मानूष एबादते तीन ट रोकण ठीक रेखते एक एक, एक, एक दौड़ा बाकी दोबर रखे ना क्यों शुद्ध मोहब्बत क्यों शुद्ध भय क्यों शुद्ध आशादेश मुसलमान दिखा थे देखा जाए अदिकाश मर्जिया मैं आशा नहीं बसे आमज पढ़े ना ताते जाए नामे मैं सब मर्जिया खाली आशा आल्ला मोहब्बत नहीं आल्ला भय আবার কিছু আছে শুধু আল্লাহর মহব্বত কিন্তু আল্লাহর মহব্বত করতে হলে সাথে সাথে যে আল্লাহর ভয়ও থাকতে হবে আশাও থাকতে হবে আল্লাহকে মহব্বত করে যে কোনোভাবে যে এবাদত করা যায় না নবী সাল্লামকে মহব্বত করে যে কোনো তরিকায় ধরুপ পড়া যায় না এবাদত করা যায় না নবী সাল্লামের মহব্বতের অতিরঞ্জন করা যায় না এই ভয় এবং আশা নাই তা আমরা আমি যে কথাটা বলতেছিলাম যে এবাদতের এক নম্বর রোপণ হলো মহব্বত এই জন্য আল্লাহ বলছেন তরিকা একটাই পদ্ধতি সেটা হলো ফা বে আমার করে আবাদত করতে হবে সোহান আল্লাহ আল্লাহ রব্লা আলমিনের করতে হলে একমাত্র আমার তরিকা আমার বা করে করতে হবে যদি আমার করতে পারো দুটা বড় বড় পুরস্কার পাইবা একটা আল্লাহর ভালোবাসার পাত্র ভালোবাসার বান্দা যাদেরকে আমরা বলি আল্লাহর ওলি আল্লাহর অলি হতে হলে এক নম্বর শর্ত তার ভিতরে এত্তে বার থাকতে হবে তিনি নবী সাল্লামের তরিকার বাহিরে কোন নিজেও করবেন না কাউকে শিখাবেন না তাহলে যিনি নবী সালামের তরিকার বাহিরে জিকির নিজেও করে অন্যেরও শিখায় এই লোক জীবনেও কোনোদিন আল্লাহর অলি হইতে পারে না কারণ সেটা একবার তাওহিদ হারাই ফেলছে সে নবী সাল্লাহসাল্লামের এবাদতের তরিকার যে এতবার তাওহিদ সে এতেবার তাওহিদ তার মধ্যে নেয় আল্লাহ তাকে কখনো ভালোবাসবেন না আল্লাহর ভালোবাসা মাধ্যমে আবাদত করলে আল্লাহাক সমস্ত গুণা মাফ করে সুহান আল্লাহ তাহলে আমরা জানলাম যে তাওহিদের রোকন কয়টা দুইটা একটা হইল ক্ষেত্রে তাওহিত আরেকটা হইল তরিকার তাও অর্থাৎ সংক্ষেপে বললে একটা মানি এবাদতের তাওহিদ মানে এত্তবর তা এই দুইটা তাওহিদের সমন্বয়ে পরিপূর্ণ তাওহিদ পরিপূর্ণ রূপে ইমানবার হিসাবে সাক্ষ্য দেওয়া এই সাক্ষ্যটা দিতে হলে দুইটাওহিদ মেনে নিতে হলে শর্ত থাকতে হবে নয়টা থাকতে হবে কয়টা নয়টা আমাদের বাংলাদেশে দুইটা ইমান আছে একটার নাম ইমানে মজমাল আর একটার নাম ইমানে মুফাসাল এটা পৃথিবীর আর কোন জায়গা নাই এটা আমাদের এই অঞ্চলে আছে কোনো একজন বানাইছে এটা যিনি বানাইছিলেন উনি কিন্তু কথাগুলা ভালো বানাইছে কথাগুলো খারাপ বানায় নাই ঠিক আছে এনে দুটা বাক্য দুটা কথা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান ইমানে মজমাল পড়ি কিন্তু এই দুটা কথার উপরে নাই প্রথমটা বলতেছে আল্লাপাক যেমন এবাদতের একমাত্র মালিক যেমনি ভাবে আল্লাপাক বলছেন নবী সালাম আমাদেরকে শিখাইছেন সেভাবে ইমান আল্লাহি ওয়া ইহি তিন প্রকারের তাওহিত থেকে একটা তাওহকে এখানে উল্লেখ করা হয়েছে খুঁজে পাওয়া যায় মানুষকে জিজ্ঞাসা করলে আল্লাহ কোথায় আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহর আকার আছে ক নাউজ আল্লাহর আবার থাকে কেমনে আল্লাহ কোথায় থাকে খবরদার এটা বড় বেয়াদ আল্লাহ কোথা প্রশ্ন করা যাবে না তারপরে কেউ বলে যে আল্লাহ আল্লাহ বি আসমাইহি ওয়াফা যে লোকটা বানাইছে এই লোকটা এটা বুঝতে পারছিল যে এই দেশের মুসলমানের বড় সমস্যা যে আল্লাহর সিফাতকে অস্বীকার করে এই এটাকে উল্লেখ করে দিছে যে বি আসমা তারপরে বলা হয়েছে একজন চল্লিশ বছর ইমানের মেহনত করছে তাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি তো সারা জীবন খালি ইমানের মেহনত করে যাচ্ছেন ইমানের আর কয়টা আহাকাম কয়টা বলেন তো ইমানের আবার আর আহাকাম কি ইমানের উসুল কয়টা কই ইমানের আবার রুসুল কি ইমান বঙ্গের কারণ কয়টা কইমান আবার কেমনি তা আপনি এত কি মেহনত করলেন যে মেহনত করি ইমানের উসুল ইমানের আর কান ইমানের হাক ইমান বঙ্গের কারণে জানলাম না কি মেহনত করলাম সারা জীবন এই মেহনত বৃথা মেহনত কারণ সঠিক এতবার মাধ্যমে মেহনত না করলে একটা প্রসিদ্ধ হাদিস আছে মুসনাদে আব্দ আরেমের মধ্যে সোনান আদা আরেমির মানে সর্বপ্রথম যখন জিকিরের বেদাত আবিষ্কার হয় তখন আব্দুল দুইজন সর্বপ্রথম বেদাতি জিকিরের প্রতিবাদ করছেন তা আবদুল্লাবিনে মাসুদ রী যখন বললেন কি ব্যাপার তোমরা এরকম জিকির করলে অথস মা আসরা হালা তোমাদের ধ্বংস এত তাড়াতাড়ি চলে আসছে থালা বাসনগুলো এখনো ভাঙ্গে নাই আর তোমরা এখনো বেদাত শুরু করে তো তখন তারা বলতেছিল মা আর আব্দ রহমান খায়ের আমরা তো ভালো ছাড়া অন্য উদ্দেশ্য আমাদের ছিল না আমরা তো এটা ভালো উদ্দেশ্যে ন্যাক উদ্দেশ্যে করছি তখন আব্দুলের সুন্নতরিক না হয় আমি যত ভালো উদ্দেশ্য করি ভালো পাওয়া যাবে না উদ্দেশ্য ভালো উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্য যে উদ্দেশ্য করতেছে সে উদ্দেশ্য পাওয়া যাবে না তাহলে আমি যে মেহনতটা করতেছিটা এই আহকাম গুলোই হলো শুরুতে শাহাদ আন্না মুহাকাম নয়টা শর্ত আমরা সংক্ষেপে আলোচনা করব। এক নম্বর যেই আহকামটা যে শর্তটা সেটি হলো আল এলেম আল মনাফেল জাহাল এমন জ্ঞান সহকারে এমন সহকারে এই সাক্ষ্যটা দিতে হবে দুইটা তাহিদের যেই এলেমের দ্বারা জাহালত দূরীভূত হয়ে যাবে এরকম সাক্ষ্যটা লাগবে অর্থাৎ এলেম বিহীন সাক্ষ্য দিলে সেটা ইমান হবে না সারা জীবন সাক্ষ্য দিব কিন্তু এই লাহ রসোলার সাক্ষ্য এটা সাক্ষ্য হবে না এটা সাক্ষ্য দিতে হবে আবু জাহাল লেখাপড়া অনেক বড় পন্ডিত কিন্তু নবীশরাম বললেন সে তো জাহেল না খালি জাহেলের বাপ মানে সারা জাহেল অর্থাৎ যেই লোকটা ইমান চিনতে পারে নাই লা ইল্লাল্লাহ চিনতে চিনতে পারে পারে নাই নাই এই লোকটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জাহেদ তার যে জ্ঞান এটাকে কোরআন সুন্নার দৃষ্টিতে এলেম বলে নাই এটাকে এটাকে বলে জাহালত এই সাক্ষ্যটা দিতে হলে এমন এলেম লাগবে যে এলেম দ্বারা এরকম জাহালত দূর হয়ে যাবে কারণ আল্লাহাহ কোরআনে কারিমে সোরা মোহাম্মদ এর উনিশ নম্বর আল্লাপাহ নির্দেশ দিয়েছেন আল্লাপাক সর্বপ্রথম নির্দেশটা দিয়েছেন এল শিখো এলএম শিখো জানো বুঝো কি জানবা কি বুঝবা আন্নাহ ইহ প্রথম তোমার যে এলএম দরকার সেটা গুনাহের জন্য আমল লাগবে আমলেরও এলএম লাগবে কিন্তু প্রথম এলএমটা লাগবে লাহ বলতে এলেম সহকারে লা আবার কবরের মধ্যে কবরের জন্য মান্ন করতেছি লাই বলতেছি মোমবাতি নিয়ে আগরবাতি নিয়ে টাকা পয়সা নিয়ে গরু ছাগল নিয়ে খাসি মুরগি নিয়ে আবার উদ্দেশ্যে রয়ে দিছি হু হু করতেছি হা হা করতেছি বিভিন্ন কৌশলে করতে করতে লাইল্লাম নাই যে লাইলাহ বলতে হইলে যে ওই জায়গায় যাওয়া যাবে না ওই গেলে সেরেখ হয়ে যাবে ইমান চলে যাবে ওই আলেমটা নেই তাহলে এই লোক লাল্লা ইমান দাঁড় হতে পারে নাই কারণ তার এক নম্বর শর্তটাই অনুপস্থিত আল্লাহর একজন গোলামের উপরে বান্দার উপরে সবচেয়ে বড় ফরজ এক নম্বর ফরজ মা আর ফুর রহমান সহকারে রহমানকে জানা রহমানকে ছিনা রহমানকে বুঝা এটা হলো শাহাদ আল্লাহ ইহাম্মদ রসুল এক নম্বর সত্য ঠিক আল্লাহকে যেমন হবে। জন্য আল্লাহ বলছেন তোমাদের কোন মানুষের বাবা নন এটা বাবা লোকনাথের মতো বাবা ওইরকম তাহলে বাবা খালি এই যুগে না বাবা নবীলামের যুগে জাহের যুগে ছিল বিভিন্ন মানুষ এই সকল মুর্শিকেরা বাবা বানাই নিত আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাম এরকম কোন মানুষের বাবা নন তিনি রসুল তাহলে মোহাম্মদ সাক্ষ্য দিতে হবে মোহাম্মদ তাহলে সেটাই হবে এলেন বিহীনকে সাক্ষ্য দিলে আবার বলে যে আহাদার আহমদের মধ্যে কোনো পার্থক্য নেই খালি একটা মিমের পদ্মা আহাদার আর একটা মিম বেশি আহমদের মধ্যে মিমের পদ্মাটা উঠে গেলে আহাদার আহমদ এক হয়ে যায় এজন্য অনেকে বিশ্বাস করে যে আল্লাহ বান্দার ভিতরে ঢুকে বান্দা আল্লাহর ভিতরে ঢুকে তাহলে এই লোকটা বলতেছে অর্থাৎ অনুপস্থিত এই জন্য নবীলাম বলছেন যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে জানে তার এলেম আছে এই লোকের লাল বলাটা সহকারে হয়নি এই জন্য এর ব্যাপারে জান্নাতের নিশ্চয়তা দেওয়া হয় নাই নবিসাল দুই নম্বর সর্ব যেটা সেটা হলো আল আল হবে যে ভিতরে সমস্ত বিশ্বাসের সাথে এই মুহদ রসুল্লাহ সাক্ষ্য দিবে সুর আল হুজুরা পনেরো নম্বর বলছেন তারাই যারা আল্লাহ এবং ব্যাপারে সন্দেহের অবকাশ তাদের অন্তরে নাই যদি কোনো একটু সন্দেহ থাকে বুঝতে হবে তার সাক্ষ্যটা মুখে সাক্ষ্য দিছে এখনো ইমান আসে নাই কারণ তার শর্ত এখনো পরিপূর্ণ হয় নাই তার এতেই হয় নাই তার ভিতরে সন্দেহ আছে तीन नम्बर शहदारे शर् तीन नम्बर शर्त अल कबुलटा विवाह रोकन आमटार नाम कबुल करते माध्यम विवाह संघटित है एकजन प्रस्ताव दिल्कने कहना कबुल करना आजने प्रस्ताव देबुल कर फिली विवाह क्या से तो प्रस्ताव दे नाई তাহলে ইজাবো থাকতে হবে কবুলও থাকতে হবে দুটো সমন্বয়ে কি জিনিস আমার উপরে বাধ্যতামূলক কি কি করতে হবে এগুলা কবুল না করলে লাহিল্লাহ বলা হব ইমান আসবে না কবুলের শর্ত এখানে প্রযোজ্য অর্থাৎ আমি যখন বিবাহ করলাম কাউকে কবুল করলাম তাহলে তাকে মোহর দিতে হবে বরণ পোষণ দিতে হবে অনেকগুলো জিনিস আমার উপরে বাধ্যতামূলক তা আমি কবুল বলা এগুলো সহকারে আমি কবুল করছি আমি কবুল করলাম এরপরে পাঁচ বছর আর খবর এ না কার মেয়ে কবুল করছি কোন বাড়ি কোন গ্রাম তাও জানিনা এমনি কবুল করে ফেলে রাখছি তাহলে এই কবুল করে ফেলে রাখলে বিবাহ থাকে না বিবাহ বঙ্গ হয়ে যায় ঠিক এরকম ইসলাম কে কবুল করছি এই মানওয়ার থাকে না এই কালে মার থাকে না এই জন্য তিন নম্বর শব্দ হলো আল কবুল এমন কবুল করতে হবে যে কোনো কিছু বর্জন করা ছেড়ে দেওয়া এটা পরিহার হয়ে যায় দূরীভূত হয়ে যায় এই জন্য আল্লাহ ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুক অর্ধেক ঢুকলাম অর্ধেক বেড়ে গেলাম সব কবল করলাম না ইমান আসা নাই লাই আসা নাই সোরা পঁয়ষ্টি নম্বর আয়সন পালা মিনুন তোমার রবের কসম করে বলছি ততক্ষণ আমার সিদ্ধান্ত দিল এরপর এটা মেনে নিবে নিবে না এই নিয়ে তোমার মনের মধ্যে সংকোচ আছে মেনে নিতে না এটা রাসুলের সুন্নক রাসুলের তরিকা পাওয়ার পরেও তুমি মেনে নিতে পারতো না আল্লাহর কসম তুমি ইমানদার হও তাহলে নবী সাল্লা সাল্লামের প্রত্যেকটা নির্দেশ কে কবুল করতে না পারলে মানে পরিপূর্ণ আত্মসমর্পণ এনতিয়াব মানে কয়েদ লাগাই নেওয়া গলার ভিতরে বেড়ি লাগাই নেওয়া লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ বলার পরে আমার গলার ভিতরে একটা বেড়ি আটকে যাবে ইচ্ছাটাই আমার ইচ্ছা এটাকে বলা হয় গলার মধ্যে বেড়ি লাগাই নেওয়া এজন্য আল্লাহিন যখন আল্লাহ এবং আল্লাহ রসুল কোন দিবেন তখন কোনটা গ্রহণ করবে তার নাই যদি একটি আর থাকে যদি বলেন আল্লাহ বলছে অসুবিধা কে আমি কর্মু না আল্লাহ রসুল বলছেন আমি কর্মু না আল্লাহ রসুল বলতেছেন যখন তুমি মসজিদে ঢুকবা দাদা দাদা বসে যাবো আপনার ক্ষতি কি এই লোক ইমানদার না মসজিদে আসছে নামাজও পড়ছে কিন্তু ইমানদার হইতে পারেন কারণ তার ভিতরে এনকিয়াদ আসে নাই এনকিয়াদ এটা গুরুত্বপূর্ণ একটা শর্ত গলার মধ্যে বেড়ি বেঁধে নিতে হবে থাকতে হবে মানে বললাম মোহাম্মদ রসুলটা বললাম এটা এখলাসের সাথে বলতে হবে যদি কোন স্বার্থের জন্য বলি বর্তমানে অনেকে ইসলাম গ্রহণ করতে আসে ইসলাম গ্রহণ কেন উনি ইসলাম গ্রহণ চুপে চুপে করবো উনি যদি আল্লাহর উদ্দেশ্য করে তাহলে উনি তো লোকজনের দেখানো দরকার নাই ওই লোকজনকে দেখানোর দ্বারা দুইটা উদ্দেশ্য থাকে একটা হলো ওই লোক ইসলাম গ্রহণ করে ব্যবসা করবো সবাই জানলো যে এই লোক ইসলাম গ্রহণ করছে পরে গুরি গুরি করবে যে ভাই আমি ইসলাম গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে সাহায্যে কাজ কাজকর্ম করবে চাকরি করবে উনার সাহায্য লাগবে কেন আরেকটা হলো ওই যে যিনি যার দ্বারা ইসলাম গ্রহণ করাইতেছে মানুষের কাছে প্রচার করবে উনি বিশাল আল্লামা ওনার হাতে শত শত মানুষ ইসলাম গ্রহণ করছে মানে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কোন স্বার্থ উদ্দেশ্য এর সাথে জড়িত থাকা যাবে না সাথে। ইমান আনতে হবে লি সাক্ষ্যটা কাজে লাহিল কিচ্ছু নাই মুখে বললাম মোহাম্মদ রসুল্লাহ আমার আমালে আমার কাজে অন্য জায়গায় নাই তাহলে বুঝতে হবে আমার মধ্যে ইমান আসে নাই এই জন্য একশো উনিশ নম্বর যে সাক্ষ্যটা দিচ্ছি এটা সব জায়গায় সত্যতার প্রতিফলন করতে হবে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন মুনাফেকেরা যখন আপনার কাছে আসে বলে না সাধু আন্না কালা রসুল না আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ করে জানেনা মুনাফেক তবে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফেকেরা মিথ্যাবাদী তাহলে তারা মিথ্যাবাদী কেন তারা তো দেখা গেছে আমাজও ঘটছে পালন করছে হজও করছে জেয়াদ ময়দানও ছিল তা আল্লাহ বললেন তারা মিথ্যাবাদী অর্থাৎ বলার পরে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহ রবাহিনকে সবচেয়ে বেশি মহব্বত আল্লাহকে করবে তারপরে ভালোবাসবে রাসুলকে মহাম্মদ রসুলকে সব কিছুর কিন্তু আল্লাহ সাল্লাহ মহব্বত নাই নবী সালামের মহব্বত নাই ইমান আ নাই এটা হলো কয় নম্বর গেছে সাত নম্বর আল মোহাম্বাহ আট নম্বর হলো আল এস্তকামাহ আট নম্বর হলো ইমান পরে আস্তে করে সারে দিলাম ওইটার উপরে মৃত্যু পর্যন্ত তাহলে ইমান আসা নাই অথবা চিন্তা করলাম যে কয়েক বছর থাকমো এটার উপরে পরে আজ ছেড়ে দিবো অসুবিধা নেই তাহলে ইমান আসা নাই এজন্য আল্লাহ পা থাকবে মৃত্যু পর্যন্ত মোহাম্মদ রাসুল্লাহার উপরে থাকবে অনেক মুনাফেকেরা প্রথমে লাহ মুহম্মদ রসুল্লাহ স্বীকৃতি দিছে মৃত্যু পর্যন্ত এটার উপরে থাকতে পারেনি এই জন্য এই এটা এ লা গুরুত্বপূর্ণ শর্ত নয় নম্বর সর্বসে যেটা হইলে সাক্ষ্য দিতে হইলে সমস্ত ছাপ্পান্ন নম্বর আয়াতাম যে ব্যক্তি কুফরের প্রতি কুফরি করল এই লোকটাই শক্তভাবে একটা রশিকে মজবুত করে আবার নিজে তগত হয়ে বসে আছে অথবা তাগতের সাথে তার গভীর সম্পর্ক তগতের অনুসারে তগতের সাথে তার ওয়ালা তার বন্ধুত্ব সম্পর্ক বুঝতে হবে এই লোক যত লাইহিল্লা বল এই লোকের ভিতরে এখন ইমান আসেন সম্মানিত মুসলিয়ান কারাম এই নয়টি এই মুহদ রাক্ষ্য দেওয়ার জন্য যে শর্ত এই নয়টি শর্তে সংক্ষেপে আলোচনা করলাম এই বিষয়ের উপরে অনেক বড় বড় বই লেখা হয়েছে অনেক আলোচনা আছে এক একটার উপরে বিশাল বিশাল আলোচনা আছে এজন্য আমরা ইসলামের ভিতরে আল্লাপাকে আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা মুসলিম হয়েছি বড় নিয়ামত পেয়েছি আলহামদুলিল্লাহ ইসলামের এক নম্বর রোপণটাকে আমরা ঠিক করি আগে এক নম্বরটা ঠিক করতে পারলে বাকি সব অটোমেটিক ঠিক হয়ে যাবে যদি কারণ যুগে যুগে আমা আলহিম সাল্লাম মানুষকে শুধু এই রোপনটা ঠিক করে দিতেন এই রোকন ঠিক করলে বাকি সব অটোমেটিক ঠিক হয়ে যেত আমাদের মূল সমস্যা এই জায়গায় এই রোপণটা ঠিক হয় নাই এই রোপণটা ঠিক করলে সমস্ত সেরেক দূর হয়ে যাবে সমস্ত বিরাট দূর হয়ে যাবে এবং ইমানের ইম্যান আমাকে বাধ্য করবে সমস্ত আমাল করার জন্য সমস্ত অপরাধ ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে শর্ত সহকারে পরিপূর্ণ শর্ত সহকারে লা মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ রব আলীন আমাদের সবাইকে পরিপূর্ণ হয়ে পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করুন মৃত্যু সময় ইমানের সাথে আমাদেরকে মৃত্যু বরণ করার ইমান থেকে মৃত্যু বরণ করার আল্লাহলি হাজা আলহামদুলিল্লাহ বারিকা মোহাম্ম কমা বারুখ ইন্মিদ মজিদ আল্লাহ মারদা اللهم উমরান من اللهم মিনমকিনজিল মুফী من المؤمنين اللهم আমাদের সোলাত মঞ্জুর করে দিন আমাদের জীবনে সকল গুনা কাতাকে মাফ করে দিন আমাদের সকলের উপর রহমত নাজিল করুন রব্বুল আলমিন আমাদেরকে মহান ইসলামের মতো মহা নিয়ামত ইমানের ইসলামকে সঠিকভাবে জানার বোঝার এবং আমাদেরকে সকল শর্ত রোকন সহকারে ইমানকে জানার বোঝার তৌফিক দান করুন পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন যে ইমানের বিনিময়ে আপনি জান্নাত দিবেন সেরকম ইমান হওয়ার তৌফিক দান করুন রব্ব আলমিন অত্র মসজিদ কে আপনি কবল ও মঞ্জুর করে নিন মাদার ট্রহলেহাদি জামে মসজিদ এর আয়াল্লা উন্নয়নের কাজ চলতেছে কাজগুলো আপনার গায়ে খাজানা থেকে আপনি পূরণ করে দিন এই মসজিদকে হেদায়তের মার্কাস হিসাবে আপনি কবুল করে নিন তৌহিদ এবং সুন্নতের প্রচার প্রসারের ক্ষেত্রে পরিপূর্ণ অবদান রাখার আপনি তৌফিক দিন এখান থেকে মানুষ যাতে তৌহিদ বুঝতে পারে সুননত বুঝতে পারে সেই পরিপূর্ণ এলেম আল্লাপাক এখান থেকে নামার আপনি তৌফিক দান করুন রব্বলা আলমিন আমাদের সবাইকে এই মসজিদের একজন খাদেম হওয়ার তৌফিক দান করুন রব্বুল্লাহ আলমিন অনেক ভাই বোন আমাদের কাছে বিভিন্ন বিষয়ে দোয়া চেয়েছেন সকলের ন্যাক মকাসদগুলো আপনি পূরণ করে দিন একজন ভাই দোয়া চেয়েছেন আল্লাপাক তাঁর মাকাসগুলো পূরণ করে দিন